সেগুলো আল্লাহাক রাজিত পক্ষ থেকে সেগুলো আমদানি হচ্ছে তোমার বাহ দিচ্ছে না তোমার সরকার দিচ্ছে না তুমি নিজে তার জন্য কোনো খোরাক সংগ্রহ না এগুলো আল্লাহকে সরবরাহ করতেছে নিজের গায়ে ভাবানার থেকে তাই তোমার স্মরণ কাজ করতেছে তুমি পাগল হচ্ছ না তুমি অনেক কিছু বলে না তুমি উল্টো পাল্টা না তোমার স্মরণ ভিতরে ব্রেনের ভিতরে কত রথ চলাচল করতেছে কত রক্ত চলাচল করতেছে কত কিছু কাজ করতেছে সব কিছুর জন্য যা তেল পেট্রোল দরকার যা খোরাক দরকার সবগুলি আল্লাহ তোমাকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে দান করতেছে এমনি হাবে এমনি তোমার দৃষ্টি দিয়ে তুমি দেখতেছ চোখ দিয়ে দেখতেছ এই দেখার জন্য যে তেল দরকার যে ব্যাটপ দরকার যে ব্যাটারি চার্জ দরকার তুমি নিজে দিচ্ছ না তোমার দিয়ে দিচ্ছে না। তোমার দিয়ে দিচ্ছে না, এটা আল্লাহ ভাগ রব প্রজাতের গায়ের খাদানার থেকে নিজে এই চোখের জন্য চোখের জ্যোতি এবং দৃষ্টি শক্তি সরবরাহ সব সময় সে করতে পারে দেখতে পারে এর জন্য যা শক্তি দরকার খোরাক দরকার এটা আল্লাহা গায়েরি খাদানোর দ্বারা গায়েরি খাদানার থেকে দোস্ত আমাদের অদানতে তিনি সর্বরা করতেছেন দেখেন না একটু ব্যাটারি চোখের আলো বন্ধ হচ্ছে কে দিচ্ছে তার কে দিচ্ছে তার তেল কে দিচ্ছে তার দোস্ত শক্তি কে দিচ্ছে তার সমস্ত খাদ্য খাওয়া সরবরাহ কে করতেছেন আল্লাহ করতেছেন এটা প্রতি সেকেন্ডে সেকেন্ডে তিনি করছেন ভর্তি সেকেন্ডে সেকেন্ড আল্লাহকে নিয়মত দিচ্ছেন আপনার আমার খবর না আমরা হিসাব করি না চিন্তা করি না জন্য বুঝতে পারি না এমনিভাবে কথা বলতেছে ভাতারা বাঘ শক্তি বলা হয় এই বাঘ শক্তির জন্য আল্লাহর একটা শক্তি আপনাকে আমাকে দান করতে দেন যখন মায়ের পেটটা তখন কথা বলতে পারতাম তখন বাঘ শক্তি আল্লাহ দেন নেই পরে যখন নাকি দুই আড়াই বছর বয়স হয়েছে কথা বলার শক্তি দিয়েছেন এই কথা বলার সত্যিকে বাংলা বলা হয় বাঘ শক্তি দস্তারিতে বলে না কথা বলার সত্যি আল্লাহ বলে যে আপনাকে আমাকে যখন থেকে দান করেছেন কথা বলতে গিয়ে শক্তি খরচ হয় না শক্তি খরচ হলে তার জন্য ভিতরে কিছু ব্যাটারি লাগে না কিছু তেল লাগে না এই তেলটা কে দিচ্ছেন আল্লাহ ভাই রব বলে দিচ্ছেন দোস্ত কিন্তু আল্লাহ তালা যদি বন্ধ করে দেন দেখাল কথা বলতে পারবো না অনেক লোক আছেন আর কথা বলতে পারতো এখন কথা বলতে পারে না বিছানায় শোয়া হয়ে গেছে কারণে শক্তি বিদায় রীতি কথা বলে শক্তি বিদায় না আর কথা বলতে পারে না এখন কথা ডাকে ঠিক না কেন যে আল্লাহ শক্তি আর তাকে না দেওয়া বন্ধ করে দিয়েছেন সেজন্য সে কথা বলতে পারে না এর বোঝা গেল আল্লাহ আমাদেরকে কথা বলা শক্তি ভিতরে ভিতরে গায়ে খাজনার থেকে সর্বরণ দিলাম আমরা কথা বলতে পারি না ঠিক না এমনিভাবে আমাদের ধরা শক্তি चलार शक्ति सब रकम शक्ति मुहूर्ते आल्लाखी पथे आल्ला पक्ष प्राप्त हो अल्लाह कतम मार फेटे दिए कत ने मार फेट आसार फा दिए कत नेम तो जीते आसी कमेर नेमत सेकेंडे हमारे प्राप्त हर तु जो चिंता कर हिसाब कर शेष करते প্রতি কি আপনার ক্যালকুলেটর মেশিন হয়ে যাবে কিন্তু আল্লাহের নিয়ম দোষটা তার থেকে অনেক বেশি বলে প্রমাণিত দেখেন যে আরে তাহলে আল্লাহের এত নিয়ম ভাব করি কিন্তু আল্লাহ ভাগের জন্য তো না আর করিতে আসলে আমার জন্য আল্লাহ দেখছেন আমার সুবিধার জন্য আর আল্লাহ আমাকে ইমান আনতে করেছেন সেটাকে আমার স্বার্থ না আল্লাহ স্বার্থ আমরা ইমান আনলে কি আল্লাহপুর স্বার্থ আমরা ইমান আনলে তার আল্লাহ ফাঁক আমাদেরকে নামাজ পড়তে বলছেন সেখানে আমার স্বার্থ বোঝা রাখতে বলছেন সেখানে আমার স্বার্থ এমনি ভাবে দোস্ত আমাদেরকে যত হুকুম হাকাম পালন করতে বলছেন সমস্ত হুকুম পালন করা আমারই স্বার্থ আমার স্বার্থ রক্ষার জন্য আল্লাহ আমাদের হুকুম দিয়েছেন আর হুকুম পালন করার জন্য শক্তি সামর্থ্য সেটা আল্লাহ ফাকে যোগান দিচ্ছেন দোস্ত সবই আমার সবই আমার কিন্তু আমি বুঝলাম না আমি বুঝলাম না বুঝে আমি কি করি উল্টো আরো আল্লাহ ফাঁকের হুকুমের বরখেলাপ করি নিমু খারামি করি নিমুখার করি नेमो खरामी कर कमीमदारन भी नाम रमजान मासे रोजा रखबी कर सत्य कथा बोलती भाव में चलि तर शुकर है और जदि उल्टा करमो खरामी है निम खरामी कर नून खाए खड़ा आप जी আপনার খেয়ে আপনার বেতন ভোগ করে আপনার সঙ্গে নেমফেরামি করে আপনার শত্রুর সঙ্গে চলে আপনার শত্রুর গুলি বলে তখন আপনার কাছ থেকে রাগ লাগবে না মজা লাগবে দুইবার তিন যদি দেশে অন্যায় করে শত্রুর দলে যোগদান করে শত্রুর নীতি বিশ্বাসী হয় শত্রুর বলি বলে তা আপনি চাকরিতে রাখবেন না আবার খাস্ত করে দেবেন কিন্তু আল্লাহ রব্দ আলহামুর রাহমিন তিনি আর অবস্থা দেখেন আমরা জীবনে কত অন্যায় করেছি কত নিম খারামি করেছি কত কত নুন খাই নেম খারামি করেছি কত মিথ্যা কথা বলেছি কত অপকর্ম করেছি দোস্ত নিজের অবস্থা নিজে ভালো করে জানি কিন্তু আমার কর্মচারী আমার সঙ্গে অন্যায় করলে নেম খারামি করলে না আমি বরখাস্ত করতাম না একবার দুইবার তিনবার বরখাস্ত করিয়ে দাম জানি শেষ করিয়ে দাম চাকরি খাইয়ে ফেলতাম কিন্তু আল্লাহ আক্রফ বলে যাক তার নিম খারামি করা সত্ত্বেও তিনি কি কারোর সঙ্গে এরকম করতেছেন যে খানা বন্ধ করে দিয়েছেন হিন্দুরা আল্লাহ করে কিন্তু আল্লাহ সব রকম শক্তি কথা বলার শক্তি তিনি দান করে যাচ্ছেন তিনি যে কথা বলতেছেন না আমার বান্দারা তারা আমার সঙ্গে করতে আমি করতে সেরেক আমি আমার নেমত দেয়া বন্ধ করে দেবেন আমেরিকা কত কিছু করতেছে রাশিয়া কত কিছু করতেছে ইসরায়েলের সমস্ত ইহুদের কত কিছু করতেছে নাস্তিকরা আল্লাহ আমাদের অস্তিত্বকে অস্বীকার করতেছে এত ছোট্ট আল্লাহ পাক রীবনে তাদেরকে ধরবেন না বলে ঢিল দিয়ে রাখছেন শাস্তি মোটে দিচ্ছে না ঢিল দিচ্ছেন বলেন যে শাস্তি আমি দিতে পারি না তা দিতে পারি দিব না কেন শাস্তি তার একটা সময়ের অপেক্ষা করে সময় মতো শাস্তি দেওয়া হবে সময় ধরা হবে সময় মতো কৈফিদ হবে সময় মতো হিসাব নেওয়া হবে দোস্ত এমনিভাবে আমরা আমাদের জিন্দিক কথা চিন্তা করি আমরা কি কম নিম খারামি করেছি নাকি আমরা পরদি দেখিনি যে দোষ দেখি না আমরা মুসলমান হওয়া সত্য ইমানদার হওয়া সত্য আল্লাহর বন্ধ হওয়া সত্য নসালাম রহম্মদ হওয়া সত্য আমরা আল্লাহবাকের হুকুমের কত নাবার বানি করেছি আল্লাহবাক রফের যে হাবি সাল্লাহাম আসলাম্মের কত বর খেলাফ করেছি অনেক কিছু জানিও না যে কিবার ভর আর কি নাই। অনেকগুলো জানেও কিন্তু অন্যায় করেছি তবুও কিন্তু দুঃখ লাগে না যে এরকম মুনি এরকম ইহান কর্ণওয়ালা এরকম রহমত সারা কিছুই হয়নি কিছু হচ্ছে না কিছু হবে না তার সঙ্গে নেমো খারামি নাফরমানি ফলে নাফরমানি করেছি তারপরে তিনি আমাকে কোন অঙ্গ হানি করে দেন নাই অন্ধ করে দেন নাই এমনি ভাবে দোস্ত আপনাকে আমাকে অস্তিত্ব ছিনে নেন নেই মত দিয়ে দেন নেই এজন্য আমাদের তার আরো বেশি অনুশোচনা করা দরকার কি বলেন তো বুজুর্গেরা সেজন্য এরকম চিন্তা করেন রাহে আল্লাহ আপনি প্রতি মুহূর্তে তো দান করতেছেন আমি তো সে তুলনায় কিছু করতেইছি না বরং আরো নেমকালাম সেজন্য বেশি বেশি তারা আস্তে পারবে নাহমিন দৈনিক রসুল্লাহ সাল্লাহসাল্লাম শিক্ষা দিয়েছেন যে যত বড় বুজুর্গ না কেন হুদুল সাল্লাহ আসলামের থেকে বুজুর্গকে হতে পারবে না হুদুল সাল্লাহ শিক্ষা দিচ্ছেন আমি দৈনিক এক হাতে চেয়ে সত্তর বার আর এক হাতে চাহাতে একশোবার আমাদের দোস্ত এই সমস্ত কিছু করার পরও নামজরা করার পরও এস্তেখর করা লাগবে কিনা কারণ আমাদের জানা অজানা কত নিমুখারামে কত অন্যায় হচ্ছে। সবচেয়ে বড় অন্যায় হল বড় অন্যায় হল যে আল্লাহ প্রতি সেকেন্ডে আমাদের বহু মুখী নিয়ামত দিচ্ছেন কিন্তু আমরা সেকেন্ডগুলি গুলি ঘন্টাগুলি গুলি ঘন্টা গুলি দিনগুলি কি আল্লাহ ফাকে জিজ্ঞেস রা করে ঠিক কিনা বলেন হ্যাঁ আল্লাহ ফাকে অলি যারা উদ্দিন রবির রহমতুল্লাহ বলতেছেন যা আসলে তো উচিত হল প্রতি মুহূর্তে আল্লাহাকে জিকির করা প্রতি মুহূর্তে আল্লাহকে জিকির করা এক চাষে শাহিনাবাসী সায়গা কুন আগাহনাসী এক মুহূর্তের জন্য জিকির থেকে বিশেষ করে দিনের স্মরণ থেকে আল্লাহ ফাকে গাফের দেখা উচিত না কোন মুহূর্তে আল্লাহকে আমাকে খাস রহমতের দ্বারায় ধন্য করবেন তা আমার জানা নাই আমি যদি আল্লাহ তালাকে ভুলে থাকি আর আল্লাহ আল্লাহের খাস মেহরবানি আর রহমত আমার কাছে আসে সে সময় আমাকে গাফেল পেলে দোস্ত এর থেকে আমি বঞ্চিত হয়ে এটা। উচিত অনেক বুজুর্গরা আছেন অধিকায় দিয়ে দেন শ্বাসে শ্বাসের জিকির শ্বাসে শ্বাসে জিকির দেখে পাচান পাশের জিকির বলে হ্যাঁ পাচান পাশের জিকির বলে শ্বাসের জিকির শ্বাসে শ্বাস নেওয়ার সময় হলে আল্লাহ ফেলার সময় আল্লাহ হুক আল্লাহ মুখ বন্ধ ছোট বন্ধ কিন্তু জিজ্ঞেস চলতেছে ব্যাপার ঠিক না আপনি আমি পারবো না তা না কিন্তু আমাদের দ্বারা হবে না আল্লাহ আপনি নিজে চুপ করে করতে পারবেন কিন্তু স্বাস্থ নিলেন ও স্বাস্থ্যের ভিতরে আল্লাহ আর তার সময় কি হু করে দেখেন করে দেয় না দেখেনি তাহলে আমরা দেখুন পারি তাহলে একটা অভ্যাস করলে কিন্তু একদিনে অভ্যাস হবে না আল্লাহ কোন হাকিম আসছে বলে যে পাঁচ আনফাজের জিকির ঠিক আছে কিন্তু এই পাঁচ আনফাজের জিকির হচ্ছে বড় এক জিকির আছে বড় শুকুর আছে বলে সেটা কি প্রতি মুহূর্তে আল্লাহ পাকে নেমো খারামিয়া না গুণাত্ত পছে তাকে বলে সবচেয়ে বড় পাঁচ আনফাজের জিকির सबसे बड़ा गुणारे शपथ जा कर, ना। कर लिस्ट नाम लेखा देख्रब्व्य के প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে প্রতি বড় না খরচ বড় খরচ বড় কত বড় খরচ না ভালো সেটা খরচ কত বড় আমাদের মাথায় ঢোকে না আমাদের বুঝে আসে না আমরা মনে করি একটু আল্লাহ আল্লাহ জিকির করলে এ বাদত হয়ে এবার নামাজ করলে এ বাদত হয়ে এ বাদত পড়াই এবার যেটা আমাদের বুঝে আসে কি কারণ এর শাক চাষটার নামাজ অনেকে পরে মাসাল্লাহ আর এটা ভালো কথা ভালো বোন এটা বুঝে আসে সব মিলে হলো নফল নফল আর ভাই গুনা থেকে বাঁচা এটারও কি যেমন নাকি যেমন কথার কথা সুন্দর তালিকায় রাখা আর ইহুদিন আসলে তরিকা চুল না রাখা ইহুদি রাখে এটা কিন্তু গুনা হবে সুলের তরিকা রাখলে কি হবে দাঁড়িয়ে যদি হবে তারা ছাটা ছাটি শুরু হয়ে গেছে গুণা হবে আর একবার সাইজেই ফেললাম এটা গুণা কবিরা গুণা রেখে এখন একজন লোক সে দাঁড়ি ছাটে কিন্তু দিনের অনেক কাজ করে নফল নামাজ করে সব নফল মিলে ওই ফরতের সমান হবে সেজন্য যদি সে আল্লাহ না করে যদি সে অন্য নফল করতে না পারে তাজিদ পড়তে না পারে এশাক পড়তে না পারে আবহাওয়ামী পড়তে না পারে কাজটা নামাজ পড়তে না পারে মাসে মাসে নাও করতে পারে নাও করতে পারে কিন্তু সে এই কবিরা গুনতে পারছে তাকে দোস্ত আল্লাহ ও সব আমলের বেশি সব আমল নামাত দিয়ে দিল ফরজ দাঁড়িয়ে দেখা হলো কাছাকাছি জিনিস আপনারা এত গাছ শুনেছেন দাঁড়িয়ে দেখালো সুন্দর তাই না কিন্তু আজকে শুনছিলেন কি ও আচিব দিপেন নামাজ ও আচিব ঈদিন নামাজ সোলা ও আচিব এখন কত লোক রাখা এক মুষ্টি এলেকা এক মুষ্টি চারাঙ্গ এদিকে এক মুষ্টি এদিকে এক মুষ্টি এদিকে এক মুষ্টি পুরুষ লোকের জন্য আর কি ঠিক না আমার ভাইও এটা হল ফরজ ও একটা ফরজ যদি জিন্দা করে যদি সেই ফরজ জিন্দা করলেও কিন্তু অন্য নফর করতে পারলো না লক্ষ লক্ষ নফরের সাইডে আল্লাহ তালা তাকে বেশি সাবধান করেন্লাহ এমনি ভাবে একজন লোক বেশি তাজিদ করতে পারে না দু হাজার টাকা পড়ে এবং স্বাস্থ্য রেগুলার করতে পারে না মাঝে মাঝে করে দেশ দিগের করতে পারে না মাঝে মাঝে করে কিন্তু সে ব্যক্তি শবত করেছে করেছে কান্নাকাটি করে জানলা সুগের হেফাজত জীবনে করতে পারে না এখন থেকে আর সুগের করব। আর সুখের দ্বারা কোনো গুণা করবো না সুগের গুণা করা হারাম সুগের হেফাজত করা ফর সুগের হেফাজত করা ফরজ আর সুগের গুণা করা কি হারাম এখন সে যদি হেতনাম করে চেষ্টা করে নিয়ত করেছে করে যায় আরে আমি যা কিছু করি না কেন চোখের গুণা একটা এমন ফরজ তারক আমি করি এই যে ফরজ কারণে আমার সমস্ত নফলকে উড়াই দিচ্ছে শেষ করে দিচ্ছে প্রশ্ন করে দিচ্ছে বরবাদ করে দিচ্ছে এই ব্যক্তি যদি কথা বোঝার পরে বলে আরে যা নফল করতে পারি আর না পারি এখন থেকে আর ফরজ তলক করবো না গুনা করবো না অর্থাৎ ইচ্ছা করে আর গুণা কারবো না এ কথাগুলো যদি শপথ করে পাক্কা নিয়োগ করে দোয়া করে কান্নাকাটি করে আল্লাহ পাক রব্বরে যা দোস্ত লক্ষ হাটে গেলে মহিলা মাঠে গেলে মহিলা অফিসে গেলে মহিলা বাড়িতে আসলো বেভার দা বাড়িতে রাস্তা বের মহিলা অফিসে গেলে মহিলা টাউনে গেলে মহিলা হাটেঘাটে মাঠে সাজ মহিলা মহিলা कारो एक मन प्रश्न जा नियत करते हैं पक्का दोस्त आपका साफ दिए दीबेंपनार निये भांग आपनारे छूटना टूटना ताे भांगलेे आने जोड़ा नहीं जोड़ाएड़ाई जमन ना एक अजू कर लो নামাজ পড়ার জন্য আবার হজু হয়ে গেল আবার সে উজু করলো এরকম দিনের ভিতরে সে বিশবার উজু বাংলার বিশ বার হজু করলো এই লোকটা কি বেউজু বলবেন না উজুওয়ালা বলবেন কতটা ওজু নেওয়া ঠিক হবে একজন লোক নিয়োগ করলো আমি আর চোখের গুণা কারবো না আমি আর জিব্বার গুণা কারবো না আমি আর মিথ্যা কথা বলবো না আমি আর ধোকাভাগির কথা বলবো না আমি আর কোটো দেয়ার কটু কথা বলবো না আমি আর গীবতের কথা জিব্বা দিয়ে পারবো না আমি আর চোখের দ্বারা হারান দিকে তাকাবো না আমি আমার ভাইয়ের বউকে দেখব না আমি আপন ভাইয়ের বউ ভাবি কেউ না আর কি বলে আমি যদি বড় ভাই হোক তো ছোট ভাইয়ের বউ কেউ না এটা যদি সে নিয়োগ করে শবত করে দোস্ত কবিরাগুনের থেকে কথা শবত তোলা নিয়োগ করলো খোদানা করব দেওয়ার কখনো সে তার নিয়োগটা ভেঙে যায় অনেক হয়ে যায়বা নিজ তবা করলো আর কিতাবে দেখেছে হাবিজ শরীফ আসছে এই ব্যক্তি তবাকারীদের অন্তর্ভুক্ত ভেঙে যাবে দোস্ত এই ব্যক্তিকে ফার্স্ট বলা হবে না আর যে ব্যক্তি করে যাচ্ছে কিন্তু তবা করতেছে না बाचु तहबा शे करे गुनारे शपथ करेना से गुणारे स्लाह करे ना ना ना ना ना चिकित्सा करेना एक दिक देश बुजुर्ग कीन्दे दुष्ट फायर से ठीक ना दोस्तों भाई सकल प्रकार रोग सकल प्रकार गुणारे आना प्रथम नंबर तहबा कर नंबर एसला हावालाकल प्रकार गुणारे जमन ना कि मोटर सैकेले हर सैकेले होक अथवा रिक्शा हक और भैने होक हो, और अड़े ह्यूब जदि लिकाए दसा लिक आपनी नये सारे एक हावा थे क्या थक अधिकांश तोड़े फेटा की आज तीन दोस्त हावा दावर और असल बनावर एकटाई की जथेष्ट ठीक इम्बा आपनी अनेक गुणा छाड़न अनेक गुणा छाने क्योंकि एक गुणा आनी छाड़ें ना गोवन गुणा सेहंकार गुणा आज अहंकार की अहंकार हल निजे के उत्तम मन है और अन्य अनुत्तम मने है স্বামী স্ত্রীকে মনে করে নিজেকে উত্তম মনে করে এরকম স্বামী অহংকারী স্ত্রী যদি নিজেকে উত্তম মনে করে স্বামীকে এই স্ত্রী অহংকারী নিজ এমনি ভাবে সব গুণা আপনি ছেড়ে দিয়েছেন কিন্তু আপনার ভিতরে অতিরিক্ত রাগের গুণা রয়ে গেছে রাগ রাগ থাকার দরকার তার বেশি রাগ আছে আপনার ভিতরে রোগ এটা গুণা যেমন নাকি ছিয়ানব্ব থেকে আটানব্বই ডিগ্রি জ্বর থাকার দরকার এখন একশো এক দু রায় তখন মানুষ ভিতরে কিছু রাগ তো রাগ না থাকলে অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করবে কি করে কিন্তু রাগ যখন নাকি মিটার গেছে আটানব্বই থেকে নিরানব্বই হয়ে গেছে নিরানব্বই থেকে একশো হয়ে গেছে কি রাগ বৈধ না অবৈধ অবৈধ রাগ আছে এলোক কিন্তু রাগের রোগী এই ব্যক্তি যতই তাহাজ পড়ুক আর যতই শাক ফলুক আর যতই জিজ্ঞাসা করার যত বড় পীরের মূর না রস্তায় রোগী এর দ্বারা কি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কোন ঠিক না ঘরের ভিতরে শান্তি হবে বীরের ভিতরে শান্তি হবে পরিবারের ভিতরে অশান্তি হবে সংসারের ভিতরে হবে সমাজের ভিতরে অশান্তি হবে মুসলিম ভিতরে হবে এর দ্বালায় ইমাম সাহেব চলবে এর দ্বারা মহাজিন সাহেব চলবে এর দ্বারা মুসলিমরা চলবে এর দ্বারা হাজির সাহেবরা চলবে এর দ্বারা গাজী সাহেবরা চলবে এর এর সমস্ত মানব জাতি চলবে ঠিক लो देखे से लोक क्यों अब रागे रोग रेखे गोबन रेखे दिए कहना उस्तवर कायना फिसर कायनादी केिकिर चला चला जा दान खरा चला मेहनत कर सब किस पड़ते किक रे ग एक लिक थका अवस्था एक लोकर दमानल एदी के जम बना शेष हो जाए शेष हो जाए भाई भाई हमारे अपना बोलती थानी रहा है ठीक रखारे सुन तुमजा पालन करोम नफल काज बस करते नफल का